বিসমিল্লাহ রহমান রহীম পরুন করুন নাময় রাশিম দলু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 কোন শরিক নেই আল্লাহ পাকরুল মুসলিমের ওপর ফরজ করেছেন যিনি বলেছেন সল্লুকামার আই তুমন ও সাল্লি তোমরা সলাত আদায় করোভাবেই যেভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখলে সাল্লাহ ইসলামের সাহাবাহা তাকে সালাত আদায় করতে দেখেছেন এবং যেইভাবে দেখেছেন সেইভাবে তারা নকল করেছেন যা হাদিসের কিতাবাদিতে বিস্তারিত মজুদ রয়েছে আমাদের করণীয় হচ্ছে যে রসল্লা সাল্লা হাদিস পড়ব অথবা হাদিস সম্বলিত যেসব কিতাব লেখা হয়েছে সলাতের ওপর সেসব কিতাব আমরা পড়াশোনা করব বা সেসব আলোচনা শুনব তারপরে আমরা রসর উল্লা সাল্লামের প্রত্যেকে সলাত আদায় করার চেষ্টা করব আমাদের দর্শারি বিষয়বস্তু এই সলাত সম্পর্কে সংক্ষিপ্ত জাদুল মাদে আজকের দর্শারি বিষয়বস্তু হচ্ছে ফজরের নামাজে বিশেষ করে কেরাত নবী করিম সাল্লা কেমন ছিল সুরাফাতে কি ধরনের সুরা বা কি পরিমাণ আয়াত পাঠ করতেন আর তারপরে অন্যান্য নামাজে নবী করিম সাল্লামের কেরাত বা তিলাওয়াত কেমন ছিল প্রথম দেখা যাক ফজরের কারণ সালাতজরের সালাতেই লম্বা তিলাওয়াত করা সন্ন্যাত এই জন্য লেখক রহমতুল্লাহ আলাই প্রথম ফজর সালাতের সলাতের কথা উল্লেখ করেছেন আর বলছেন ফাসলুন এ অধ্যায়ে হচ্ছে আনুমানিক ষাট থেকে একশো টি আয়াত তেলা ওত করতেন রাসোরম কাছাকাছি ষাট থেকে নিয়ে একশো পর্যন্ত তেলা ওত করতেন কম পক্ষে ষাট আর বেশি একশো এই রকম বা দুই রেখাত মিলে একশো হয়ে যেত তো যাই হোক খুব সংক্ষেপ হলেও রাসোরাম ষাটটি আয়াত তেলা ওত করতেন क्या पहुंचित बोझा गया नबी करीम फिर तेलावत दीर्घ हमारे विभिन्न समय रसल से सुरागुली पाठ करतराग नाम अनुमाना जाए कत लम्बा तेलावत होत रसलमेर यह कट्टी सुरार कथा उल्लेख कर তবে কখনো কখনো খুব কম সময় ছোট সুরাও পড়তেন সব সময় যে বড় সুরা পড়তেন এমন না অধিকাংশ সময় বড় বড় সুরা লম্বা সমস্যা কখনো কখনো মাঝে মধ্যে খুব কম হলেও ছোট ছোট সুরাও তেলাওয়াত করেছেন এই রকম বেশ কিছু রেওয়া আয়াত বর্ণনা রয়েছে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে বলছেন লেখক ওয়াসাল্লাহ রুম আর রসরাম সুরা রোম দিয়ে তেলা করেছেন সুরা রুম সুরে কাফের চাইতে বড় ও সাল্লাহ কুয়ে রস্লা আম্মা আম্মা পাড়ার একটি সুরা এই সুরা আর কখনো কখনো তেলাওত কেল জাহা একদিন তেলাওত করেছেন দুই রাকাতে মানে প্রথম রাকাতুল জিলা আর দ্বিতীয় রাকাতেও এজাজ এই দিয়ে কি জানতে পারলেন প্রথম জানতে পারলেন কখনো কখনো ছোট সুরাও পড়েছেন ফজরুল নামাজে সাথে এটা যেমন জানতে পারলেন তেমনি আর একটি বিষয় জানতে পারলেন যেটা আমাদের দেশের লোকের আপত্তিকর মনে করে আর কোন যদি সুরাফা তেহার পরে দ্বিতীয় রাখা আগের সুরাই শুরু করে দেয় প্রথম রাখাতে উদাহরণস্বরূপ মনে করেন যে তেলাওয়াত করেছে। আলখারিয়াতে ল করেছে এতে থেকেও অজ্ঞ হয় তাহলে আল্লাহ আকবরের বিরাত শুরু করবে আল্লাহ আকবর বলা শুরু করবে তো এর দ্বারা অন্তত আমরা কি জানতে পারলাম যে কোন ইমাম সাহেব যদি আমাদের সামনে প্রথম রাখাতে যে সুরাটি পড়লো সুরা ফাঁকা পরে দ্বিতীয় রাখা ওই যদি পড়ে তো কখন এই ধারণা করবেন না যে পুঁজি নাই মনে হয় সেই জন্য ঘুরে ফিরে ওই সুরে পড়ছে এটাও মনে করবেন না আর এটাও মনে না। এই জেহালত যেন না থাকি। শিখার এই থাকে আমার সামনে যদি এইভাবে দুই রাখাতেই একটি সুরা পড়ে দেয় তো কোনো দোষের কথা নাই বরং সুন্নত নবী সাল্লা যদিও কখনো জীবনে একবারই হয়তো পড়েছেন বা দুইবার পড়েছেন একবারও কথা উল্লেখ করা হয়েছে এখানে এমন কি এত ছোট সুরা দিয়ে পড়েছেন সুরায় ফালাক আর সুরায় নাস প্রথম রাখাতে সুরায় ফালাক যদি হয় যে প্রায় সপ্তাহে দুদিন তিন দিন চলছে এইরকম সুরে ফালাক নাস আর করে সার ফিল তাহলে অবশ্যই ঠিক না অবশ্যই ঠিক না কিন্তু কখনো বছরে একবার হয়তো পড়িয়ে দিল সুরে ফালাক নাস ফজরে কোন দোষের কথা নাই नामी करा थे सफरगुली कर हजर सफर कर पेट्रोल पाम्पेमेर তারপরে বাস ছুটে আসতে হবে অনেকে কিন্তু এই মূর্খামি কাজ করে পেয়েছে মামাতি করতে লম্বা সুরা ধরিয়ে দিয়েছে অথচ পেট্রোল পাম্পের মসজিদ না বড় তাই ওই ক্ষেত্রে এই সন্ন্যদিগুলো আমল করেন কোন অসুবিধা নেই জানা থাকলে নবী সালামাজ দিয়ে পড়েছেন সুরে মা বলে আউন ওয়া মানে হচ্ছে तावीज। तावीज मने एक तो बाजर थे काई की पड़े के छोटते कई दाम पड़ा जो पड़े वी पड़े वजर बे वजर बेर वे हाए? ওয়ে যেহেতু উচ্চারণ করতে ছাত্রের কখনো বলবে না তো তা ওয়েজটা কি হয়ে গেল তখন তা বীজ হয়ে গেল তা হয়ে গেল তা হয়ে গেল আর ওই যে আছে ওটাও বাদ গেল ওটা অফ করে দিল এক ওয়া ওকে কে বে করলো আর আইনের তানকে অফ করে দিল দিয়ে কি করে দিল তাবিজ বানিয়ে দিল আর তাবিজ মানে আশ্রয় রাখা নবী করিম সাল্লাম তাবিজ বানিয়ে বেঁধে লটকে আশ্রয়ে রাখেননি বরং সুরেখ আলাকড়েন সুরেখ লশ পড়েন দম করেন ইত্যাদি এইভাবে আল্লাহ আল্লাহের আশ্রয়ে নিজেকে অথবা অন্য রেখেছেন হাসান হুসেন কে এখন এই বাঁধা তাবিজের ওপর এই শব্দের প্রয়োগ শুরু হয়ে গেল আর এই তাবিজ ধর্ম হয়ে গেল তাবিজ ধর্ম না তাবিজ হচ্ছে তাবিজ তাবিজ তাবিজ তাবিজ নয়। সিরক ও বিদা সুরায় ফালাক নাচে যেহেতু আল্লাহর আশ্রয় গ্রহণ করা হয়েছে নিজেকে আশ্রয়ে রাখছেন অথবা অন্যকে আল্লাহর আশ্রয়ে রাখার জন্য আপনি সুরায় ফালাক নাস পড়ছেন এই এই দুটি সুরাকে কি বলা হয় মাউদ্দা তাই নবী কারিম সাল্লাকে যখন জাদু করেছে আসামি তখন আল্লাহ পাক নবী সাল্লা সাল্লামের চিকিৎসার জন্য এই সুরায় নাস নাজল করেছিলেন এই নাস আপনাকে দুনিয়ার সমস্ত রকমের অনিষ্ট থেকে সুরক্ষা দান করবে আল্লাহ পাকের রহমতে এই জন্য এই দুটি সুরাকে মাউদাত আশ্রয় দানকারী দুটি সুরা মাউবেদা এক বচন আর মা বচন ওয়ান্লাম কোন এক সময় সফরে ছিলেন আর ফজরে আর শুরু করলেন হয়েছে। লম্বা সুরা ইশুরা লম্বা সুরা ইশুরা পাঠ করতে গিয়ে तेलाव करते आया पोचिले आया पैतलार आलोचना पैतल प्रथम रखाते पैंतलिस आयात पड़ा हाँ द्वितीय मिले एक আরো পড়তেন ইচ্ছা ছিল কিন্তু হলো টা কি বলছেন হ্যাঁ সুন মানে হচ্ছে কাশি এই জন্য কাশি বা কফ এই অসুখকে আরবিতে বলা হয় সোয়াল नतुन कह के सोलह सोलह হেকিম ডাক্তার হেকিমি যে ডাক্তার মেডিকেল রয়েছে হেকিমিতে এক ওষুধ রয়েছে ওষুধের নাম ছোট কাল ছাত্র ব্যবহার করতাম এটা কফ কাশির জন্য ঔষধের নাম হচ্ছে নাম হচ্ছে সোয়ালিন ট্যাবলেট হেকিমি দাওয়া খানে যায় তো রসুল্লাহ সাল্লা সাল্লামকে কাশি ধরে ফেললো মানে কাশি শুরু হয়ে গেল তাহলে এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লা সাল্লামের কফ কাশি হইতো হ্যাঁ হ্যাঁ হইত না হইতো না কফ কাশি হইতো মানে রসুল অসুস্থ হইতেন না হইতেন না হইতেন অসুস্থ হওয়া হচ্ছে মুসিবত অসুস্থতা ব্যাধি থেকে মুক্ত নাম কেউ অসুখ বিসুখ হইতো তার মানে রসুলাম কি ছিলেন মানুষ ছিলেন ফেরেস তাকে যারা নূরের তৈরি অসুখ হয় কখনো শুনেছেন জিব্রাইল কোন সময় অসুস্থ ছিলেন অসুস্থ হইতেন অসুস্থ বসে নামাজ পড়েছেন আসবে আমাদের মারি শুক্রবার ধরছ সামনে একটা হাদিস আছে নবিয়ে অসুস্থ অবস্থায় বসে নামাজ পড়িয়েছেন বসে নামাজ পড়িয়েছেন असुस्थ हवा मानुषे वैशिष्ट मानुष किसा तक रुकुते चले गए रुकुते चले गो किब जेको कारण हम आ इच्छा छोड़ा सूरा सूर अदाधरे शेष करते जो कारण कपकाश हम अथबाच पेट खराब ताड़ताड़ी सारे ना मज ये भूले जावा आजकल खूब भाई तेलवत कर तेलवत करते भूलिया गया पीछन थे लोक मारे आड़ बढ़िया गल পিছন থেকে লোকমা দিলে অনেক সময় আরো ক্ষতি হয় যা একটা নতুন অবস্থায় যদি থাকে আর ওকে দিক থেকে সংশোধন করার চেষ্টা করেন তাহলে কোথা থেকে কোথায় চলে যাবে প্রাণ উড়ে যাবে যে কি হইল আমার যার ফলে আরো বেশি ভুল হয়ে যাবে না আর ধরতে পারছে না বুঝতে পারছে যে আর আগেই তো পারছে না আর কেউ হয়তো পিছন থেকে আমাকে সাহায্য করতে পারছে না অথবা ব্যালেন্সটা ঠিক রাখতে পারল না রুকিতে চলে যাক আল্লাহ না কিন্তু না আল্লাহ রুকিতে নামাজই ভালো হয়নি আজকে নামাজ খারাপ হয়ে গেছে কোনো নামাজ খারাপ হয়নি নামাজ কোনো খারাপ হয়নি তিনটা আয়াত অথবা তিন আয়াতের সমান একটা আয়াতই যদি লম্বা আয়াত পড়ে নিয়েছে যথেষ্ট হয়ে গেছে নামাজ হয়ে যাবে তারপরে এইটা সোননাথ সুরা অতিরিক্ত দুই তিন লাইন পড়ে নিয়েছে সুরা আসরের সমান সুরা এক সমান যথেষ্ট হয়ে গেছে রাসোরাম রুকুতে চলে গেলেন অথচ ইচ্ছা ছিল যে আরো পড়ব কাশি না আরো পড়তাম তাহলে বুঝা গেল যে যদি যেকোনো কারণে কেউ ইচ্ছে ছিল যে করবো অথবা আরো কিছু আয়াতের কথা নাই দিনে ফজরের সলা আদাই করতেন কোন সুরা দিয়ে সুরা ফাতে পরে প্রথম রাখাতে তো এখানে কেন বলা হইলো সংক্ষিপ্ত জাদুল মাদেও অথবা জাদুল মাদে এই নাম এসেছে এই ভাবে নবী সাল্লা সাল্লামের জামানাই সাহাবাহ জামানাই আজকালকার প্রচলিত আজকাল কিন্তু এখানে কি বলা হলো সুরায় একটু আগে যেটা হ্যাঁ তাই বলা হইলো নামাজে জুমার দিনে প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে কি পড়তেন সুরায় সাজদা পড়তেন মিম কেন এই জন্য যে এই সুরার ভিতরে সেজদা আছে ঈশ্বরের ভিতরে এক জায়গায় সেজদা আছে সিজদা তিলাওয়াত দ্বিতীয় আঘাতের সুরা ফাতে কি পড়তেন সুরায় দাহ কিন্তু যেটা পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশের ছাপা কোরআন তাতে সুরায় দাহার লেখা আছে কারণ এই সুরার দুটোই নাম হাল আতা আলাল ইনসান হেন দাহার প্রথম আয়াতে ইনসান শব্দটি এসছে আর দাহার শব্দ এই জন্য ঈশ্বরের নাম কেউ কেউ ইনসান বলেছে বলেছে দুটো ঠিক আছে এখানে কি বলা হল এখানে বলল না সুরায় না কি বলল হাল আতা আলাল ইনসান এই সুরাটি পড়েছিলেন মানে আয়াতের প্রথম অংশটা বেশ কিছুটা বলে দিলেন এই সুরা নবী কার্লাম দিয়ে তোর আকাতে পড়েছে এটা হচ্ছে সন্না এটা শুক্রবারে ফজর নামাজে তেলাওয়াত করা এই দুটি সুরা একেবারে এটা বড়ই দুঃখের বিষয় একমাত্র হারমান শরীফ আমি ফজল নামাজপুরে এসে তেল শুনি প্রথম চালু করি দিই আপনাদের অবগতির জন্য বলছি অনেকের মোবাইলে হয়তো এই আছে রেডিও আছে हाँ खूब सहज मोबाइल रेडियो चालान सहज अथवा गाड़ी बस कुरान चालू कर दिन देखें मक्का तेलवत शुरू होक् चार व्यवधान शुरू है मक्का तेलवत देखे शेष होते जा प्रथम रखा शेष होता है तक द्वित रखा मक्का शुरू होदिनार एक মক্কাটা শোনার পরে যদি টাইম পেলাম একটু তেলাও শুনলাম তোলাও যদি অর্থ বুঝে বিশেষ করে আর ভালো কারি সাহেব ইমান আল্লাহ বলছেন যে মমিনের লক্ষণ হচ্ছে যে কোরআন তেলাওত হইলে তাদের ইমান বাড়ে তা আপনি অর্থ বুঝলে না ইমান বাড়বে হ্যাঁ শুধু কণ্ঠ শুনে তো আর ইমান বাড়বে না তো অর্থ বুঝার চেষ্টা করবেন এবং কোরআনের এমনি একটা তাসির আছে और प्रभाव आरोप मानुस न शर मानी बरकत आन आजकल प्राय उठे गे क्यों जो पालन तो काटा छिड़ा कर पालन कर सही सुन्न पालन करें काटा छिड़ा कैम काटा छिड़ा हम सो सजदा टाइम को अर्धे प्रथम रखा আর দ্বিতীয় রাগাতে আর একটু পড়লো এইভাবে করে এটা সুন্নত নয় এটা কখনো সুন্নত না এটা পড়া আর অন্য সুরা পড়া সমান এটাকে কখনো সুন্নত মনে করবেন না সুন্নতর যদি আমল করতে হয় তাহলে মুসল্লিদের একশো আয়াত হ্যাঁ দুটো সুরা মিলিয়ে তাহলে নবী করিম সাল্লামের এই সন্ন্যাত এমন বেশি না বেশি না ও তো হলো মাঝে মাঝে বুঝিয়ে দেন আরসলিরা মনে করবে যে এইটা অজ হয়তো জরুরি এটা আর কোনও যদি কখনো না পড়ে জমার দিনে এক দু সপ্তাহ না পড়ে তো ভাববে যে এর মধ্যে ঘাটতি আছে পড়েনা না তের খেলাফ কাজ করছে ওকে যেন গুনাগার বানিয়ে ফেলবে এই জন্য মাঝে মধ্যে ছাড়েন যাতে করে আসল রূপটা মানুষের কাছে ফুটে উঠে জুমার দিনে সুরে সাজদা এবং সুরে দাহার নবী করিম সালাম কেন এর হেকমত রহস্য সম্পর্কে বলছেন লেখক লেমাস আলাই হে আদম আলি সালামিল এই দাহারে ঈশ্বরের আলোচনা মানুষকে সৃষ্টি করলেন সৃষ্টির সূচনা আসমান দিনে আর তারপরে আল আল আর্শ আর তারপর আদম সৃষ্টি ইত্যাদি ওয়াল মা এবং প্রত্যাবর্তনী স্থল আখেরাত পরকাল কোথায় যাবে মানুষ আসলো কোথা থেকে হ্যাঁ আর যাবে কোথায় যাচ্ছে কোথায় আদাম আল ইসালামের সৃষ্টির কথা রয়েছে জান্নাতের কথা রয়েছে কথা রয়েছে। তারপরে জাহান্ন ফালাত আলম আফসমা ওফি আলহাম করতে তাদের জন্য নয়ন শীতলকারী আল্লাহাক রবুল আলমিন লুকিয়ে রেখেছেন জান্নাত নিয়ামত কোন মানুষ জানে না جہان نام فی امیر جما جن جمار دنت پیس দিনে হবে پشچیم জুমার দিনে যা হবে তার কথা جمار دن جاخرات কথা। उल्लेखित से जन नबी कर मानस के स्मरण कर दिन जुमार दिन कर उठे सूर्य उठब पूर्व दिखे नश्चिम दिखाई तबा करो ए तब दरजा बंद हैूर्य उठारोझा जा तबा दरजा बंद हो गो ना कि ठीक चिंता कर যে এখনো সূর্য উঠেনি ফজল নামাজে এখনো তবা দরজা বন্ধ হয়নি তবা দরজা এখন একাধন্টা খোলা আছে আর তখন সারা দুনিয়া তবা করবে তবা কোন কাজে আসবে না তুলো বলেছেন তবা দরজা খোলা থাকবে কতক্ষণ ততক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উদিত হয়েছে নবী করিম সালাম সুর সজদা আর বেসুর রেগাসিয়া সুরে সজদা আর সুরে দাহার কথা হয়ে গেলো তার সুর সজদা আর দাহার জামান নবী করিম সালাম কি করতেন ফজর নমাজে পাঠ করতেন জুমার নামাজে অথবা ঈদের নামাজ এগুলি হচ্ছে বড় অনুষ্ঠান বড় ধরনের গ্যাদারিং এসে চারশোটা লোক হবে এর বেশি তো হবে না তাই না কিন্তু জুমাতে কয়েক হাজার হইতে পারে ঈদে আরো বেশি হইতে পারে তো ঈদের নামাজ ঈদের সালাতে আর জুমার সালাতে রসুল্লাহ সাল্লা সাল্লাম বেশ কিছু সুরা পাঠ করতেন কারণ এতে এই বিষয়গুলি আলোচনা হয়েছে যে কোথা থেকে তোমার সৃষ্টি কোন দিকে তুমি যাচ্ছ আর ওখানে গিয়ে কি হবে জান্ন হিসাব জবাব দেহিদি তো বলছেন যে যেমন কি রসলি সাল্লাম পাঠ করতেন ফিল মাজাম বড় বড় অনুষ্ঠানে বড় অনুষ্ঠান মানে কোন মহফিল না নামাজের অনুষ্ঠান কাল আয়াত যেমন ঈদে ঈদ উল ফদুল আজহা বল জুমা আর জুমার সলাতে কি পড়তেন সুরে কাফ পড়তেন সুরেমার চন্দ্র বিদীর্ণ হয়েছে ক্যামত নিকটবর্তী হয়েছে ইত্যাদি হ্যাঁ ক্যামতের কথা দিয়ে শুরু সৃষ্টি সূচনা তারপরে ইত্যাদি তাদি আখেরাতের কথা সুরে গাছিয়া হাদিসুল গাছিয়া গাছিয়া মানে ক্যামত গাছিয়া কিয়ামতের অপর নাম এই সুরাগুলি পাঠ করতেন আর দ্বিতীয় সুরায় গাছিয়া এই রকম পাঠ করতেন ফসলুন এই অধ্যাপকের ফজর ছাড়া বাকি সালাদহরের নামাজ নেন এখন জোহর জোহরের নামাজ ফাঁকান জোহরের কেরাত কখনো কখনো লম্বা করতেন লম্বা করতেন কেমন লম্বা হইতো তাই দেখেন আজকাল যদি এইরকম লম্বা হয় তো ছেড়ে ছুঁড়ে সব পালিয়ে দেখেন কেমন লম্বা হইতো হাত আবুদালা যেত বাকি এর দিকে বাকি কি বললেন সাহাবি বলেন বললেন কি বললেন সাহাবি বাকি এল আল বাকি আল বাকি বললেন জান্নাতুল বাকি বলেছেন কি জন্মাত এলাকাটাই যেখানে মদিনার কবরস্থান ছিল ওই জন্য বাকি উল গার্কাদ বলা হয়েছে আর জান্নাতুল বাকি কোন একটি জয়ীফ হাদিসও নেই সুতরাং मक्कर कबर के विदा कथा कथार विदांत आकी समाज विदा तो रही रही सब रकम विदात रही हम भाषागत विदात বাকির এলাকায় যেত বাকির এলাকা ফাঁকা পড়ে আছে ওই কোনো কোন নেই আর আগের যুগে প্রত্যেকের বাড়িতে কাজা হাজাতের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা ছিল না ছিল না। তাহলে বাথরুমের ব্যবস্থা না হলে কি করতে হবে মাঠে যেতে হবে চোখে চোখের আড়ালে যেতে হবে হ্যাঁ যাতে নজরে না আসে যে এলাকায় জনগসি নেই লোকজন না এই দূর থেকে নজরে আসবে না এইরকম এলাকায় যেতে হবে ঠিক না বা বন জঙ্গলে যেতে হবে যেমন আমাদের দেশে গ্রামে গঞ্জে করে এর আগে তো দেখতাম অনেক দেখতাম আজকাল যেত কেউ কেউ সেখানে গিয়ে সে তার কাজায় হাজাত করত কাজে হাজাত মানে প্রয়োজন পুরা করা কি প্রয়োজন পুরা করত? হ্যাঁ সব পায়খানা শৌচ কাজ সম্পূর্ণ করত। করতো সোমাইয়া আল্লাহ তারপরে কোথায় আসতো নিজের বাড়িতে আসত পরিবারের কাছে ঘরে আসলো ফায়াত তারপর উজু করত। কতটি কাজ হইল একামত হয়েছে তখন গেল লেগেছে। জন্য। কোথায় বাকির এলাকাতে বাকির এলাকা থেকে বাকির এলাকা তো বুঝতে পারো মসজিদ নবী মসজিদ নবী তো এখন বাকির কাছে গেছে বড় হয়ে কিন্তু আসল মসজিদ নবী যেটা যেখানে জিব্রাইল গেট রয়েছে বাবির সালাম করে যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন সালাম করে ঢুকছেন তখন বাবুর সালামের দিক থেকে ঠিক আছে কিভাবে মসজিদ নবীটা রয়েছে তাহলে বুঝতে পারবেন মসজিদ নবী কোন দিকে কি বেলা রয়েছে দক্ষিণে কি থেকে দক্ষিণ তারপরে মসজিদ নবী এইভাবে কেবলা এখানে হ্যাঁ কেবলা হচ্ছে এখানে বাবুর সালাম এইদিকে উত্তর দিক বাবু সালাম থেকে ঢুকে সালাম করলেন সালাম করে এদিক থেকে বেরিয়ে যে গেটটা বেরিয়ে গেল এটা হচ্ছে বাবু জিবরিল হ্যাঁ জিবরাইল গেট দিয়ে বেরিয়ে সামনে আসলে আরো লম্বা এখন মসজিদ হয়ে গেছে পার করলে রোড পার করলে বাকি শুরু হয়ে যাচ্ছে বাকির কবরস্থান এলাকা শুরু হয়েছে লম্বা এলাকা নেই তো এই বাকি এলাকায় কোন জনবস্তি তখন ছিল না এত দূরে তখন ছিল মসজিদের নবী থেকে ওখানে গিয়ে কাজে হাজার করলো পেশা পায়খানা সারলো ফিরে আসলো বাড়িতে আসার পরে উজু করলো উজু করার পরে মসজিদে আসলো কতক্ষণ টাইম লাগতে পারে পনেরো মিনিট হবে দশ পনেরো মিনিট তো হবেই ফায়াতির সাল্লাম কে প্রথম রাকাতই পেত সব এই সব কাজ সেরে এসে নবী সাল্লামকে দেখছেন যে প্রথম রাকাতেই এখন তেলাওয়াতে আছে নিম্মায়তি লোহা কেন প্রথম রাখাতে পেতেন এই জন্য যে নবী সাল্লাম জোহর নামাজকে কি করতেন জোহর নামাজ প্রথম রাকাতকে বড়ই দীর্ঘ করতেন লম্বা করতেন কত লম্বা হইত তাহলে প্রথম কম পক্ষে পনেরো মিনিট হইতো কমের পক্ষে মুসলিমের বর্ণনা কখনো কখনো রসুল্লাম জোহরের নামাজে সুরে সাজদা পাঠ করতেন আলিফল যেটা জুমার দিনের পাঠবেন আরুজ পাঠ করতেন এগুলি কোনোটাই ছোট সুরা না হ্যাঁ এগুলো হচ্ছে মধ্যম সুরা মোটামুটি একটা রুকু সব বেসমারব্বেকাল আলা সুরা জাতিল বুরুজ এক পৃষ্ঠা পৃষ্ঠা এরকম ওয়াম আসর আসরের কেরাত কেমন হইত সহজ ভাষায় আসরের কেরাতামে কেমন হতো জোহরের কেরাতের মোটামুটি অর্ধেক হইতাম আসরের সালাত জোহর এজা তালাত জোহরের নামাজের তেলাওয়াতের অর্ধেক হইতো যদি জোহর লম্বা ধরেন তাহলে মানে লম্বা জহরের অর্ধেক হইত কি আসরের যেমন পাঠ করলেন সোরা বুরুজ দিয়ে তো এটা লম্বা নয় কিন্তু নবী লম্বা আস কোনটা যেটাতে একজন লোক বাথরুম সারা জন্য বাকিতে যাচ্ছে বাকি থেকে আর একামত শুরু হয়েছে শুরু তখন ও লম্বা জোহরের নামাজ তো যদি জোহরের নামাজ নবী সালামের যখন লম্বা হইতো ঐটাকে ধরা হয় তাহলে ওর অর্ধেক হইতো কোন নামাজ আসরের নামাজ আসরের নামাজের তেলামাত আর জোহরের নামাজে বুরুজ দিয়ে তো এইরকম যদি ধরা হয় জোহরের নামাজ নবীলামের তাহলে আসরটা কেমন হতো এই পরিমাণের হইতো অবিকাদ রেহা মানে ওর পরিমাণ হইত এই পরিমাণে হইতো অর্থাৎ খোলা হচ্ছে যে আসরের নামাজ নবী সাল্লা ছোট সুরা পড়তেন না মাঝারি সুরা পড়তেন সুরে বুরু সুরে গাছিয়া সুরে তারেক সুরায় এগুলি পড়তেন। ও আমরে মাগরেবের ক্ষেত্রে অনেকের ভুল ধারণা আছে মাগরেব সম্পর্কে অধিকাংশ মানুষ মনে করে আজকাল মুসলিম সমাজের মাগরেব মানে ছোট তেলাওত হইতে হবে অথচ মাগরেবে ছোট তেলাওত হইতে হবে এই ধারণা ভুল ধারণা এটি নবী করিম সাল্লা আদর্শ নাই কখনো কখনো ছোট হ্যাঁ কখনো বড় আবার কিন্তু ছোট হইতে হবে সুরা মাগরে এটা মারওয়ানিবিনুল হাকাম মদিনার যে গভর্নর হয়েছিলেন নবী সাল্লা সাল্লামের খোলাইফার রাশুদ্দিনের পরের যুগে তার আবিষ্কার তার তরিকা এটা নবী সাল্লা সাল্লামের সাহাই কেন তরিকা নাই আর এইজন্য জন্য সাহাবি জাহিদিন সাহাবে তার ওপর আপত্তি তুলেছিলেন প্রতিবাদ করেছিলেন এই কোন আল্লাহ ও আমল মেব মাগরে সম্পর্কে বলছেন ফা হু ফিহা খেলাফ ও নাস আলিওম আজকাল কার জামা জনসাধারণের বা মানুষ মুসলিম সমাজের লোকের আমলের বিপরীত ছিল রসর উল্লাহ রসুল্লা সাল্লামের আদর্শ ছিল আজকাল যে প্রচলন ঘটেছে তার কি বিপরীত করলেন দুই রকাতে গোটা সুরায় আরফ দুই রাখাতে কত লম্বা সুরা হ্যাঁ কতক্ষণ লাগবে দেখি আধা ঘন্টা লাগবে সুরায় আরফ দুই রুকু রয়েছে দুই পৃষ্ঠা এরকম পড়েছেন দুই পৃষ্ঠা নামাজে ও ফিহা। পক্ষান্তরী মাগরে সলাতে শুধু মোফা ছোট ছোট সুরা সর্বদা পড়া এটা হচ্ছে তার ওমাইয়া বংশের ওমাইয়া বংশের মাহবিয়া রাজিয়া তালা জামানায় এর আমুল এর কর্ম এটা যেহেতু সেই জামানাই গভর্নর যে হইতো আমির হইতো সে নিজেই নামাজ পড়ে তো দেশের আমির নেতৃত্ব দিতৃত্ব দিতলেন জাহদিন তিনি তার প্রতিবাদ করেছিলেন যে তুমি এটা ভুল কাজ করছো তুমি এটা ভুল কাজ করছো তাহলে আব্দুল বার এমাম আব্দুল বাখ্যাতাম আলিফুল সুরা শুরু হয়েছে সুরে আরাফ পড়তেন তাহলে আগে যেটা আসলো অনেকটি আয়াত্রিস্ট আর সুরায় ফাল কিসেবি নবী সাল্লাহ সাল্লামের মারে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে অবিল মোর আর মোর পড়েছেন তো কি স্পষ্ট হয়ে উঠলো আমাদের সামনে लम्बा सूरा पड़े विशाल बार आधा घंटा पड़े पंद्रह पड़े छोटे कखो कोटा पड़े कझारी सुरा पड़े कखो जो क्यों लम्बा करते करते असुविधा नहीं ও আন্নাহানের ছোট ছোট সুরাগুলিও পাঠ করতেন বলা হয় সুরায় কাফ থেকে এখান থেকে তাহলে তম পাড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সুরে নাস পর্যন্ত এগুলো হচ্ছে মোফাসাল এগুলো হচ্ছে মোফাসাল এই মোফাসালকে তিন ভাগে ভাগ করা হয়েছে তেওয়ালে সাল এই মোফাস্তালের লম্বা সুরাগুলি তারপর আঠাশ উনত্রিশ আর আম্মা পাড়ার এই বড় সুরাগুলি এগুলি হচ্ছে ওয়াসাতে মফৎসাল আর তারপর কেসার মফাসাল একবারে ছোট সুরাগুলি কেশারে মফৎসাল মানে কাসির মানে হচ্ছে খাটো ছোট আর মুফাসাল তো বলা হলো যে এই শেষের দিকে ধরেন এতে আসবি আপনার সুরাই কেউ কেউ বলেছেন বাইয়ানা থেকে আবার কেউ বলেছেন যে সুরাই গাছিয়ার সুরাই আলা থেকে এখান থেকে শুরু করে এই নিচের দিকে সুরাই তিন কারিয়া আসর তাকাসর ফিল সুরাই ফিলাগুলি বললাম সবগুলি হচ্ছে হাদিস আসার মানে হাদিস সাহি এবং প্রসিদ্ধ মানে বড় সুরাও পড়েছেন নবী সাল্লাম মাঝারি সুরাও পড়েছেন মাঘরেবে আর ছোট ছোট সুরাও নবীশ আসলাম পড়েছেন তবে অধিকাংশ সময় ছোট গুলি অথবা মধ্যম গুলি পড়েছেন কখনো কখনো বড় সোরা যেমন সোরে আরাফ সাফা দোকান আজকাল যদি এরকম শুরু করে মাঘরে তাহলে ফতুয়া বাজার শেষ থাকবে না আর যারা জ্ঞানী শিক্ষিত তাদের চারটা মূর্খদের ফতুয়া বেশি পড়ে যাবে হ্যাঁ আমাদের নামাজই কাজাগুলি দিল সরে আরাফ যায় না আরাফ গেলে তো যেমন আমাদের হাফেজ বললেন যে এসা হয়ে যাবে তো ফতোয়া দিয়ে দিবে যে এসার নামাজ হয়ে গেছে সাথে নামাজ পড়ে যাব। এরকম ফটোয়া দিয়ে দিবে মূর্খ লোকেরা কিন্তু আর দোকানই যদি পড়ি তো কত যে ফতুয়া শুরু হয়ে যাবে যান আজকাল মুফতির অভাব নাই তো আর মুফতি হওয়ার জন্য আবার এলেম লাগে না বাঘপুটু হওয়া লাগে বাঘপুটু হয়ে ফতোয়া দিতে পারে চমকে উঠবি শেষ এসা মানে পহিলা ঈশা আবার আছে নাকি জি হ্যাঁ মগরে আল উলা বলা হয় প্রথম ঈসা এসা সন্ধ্যা হইলেই बैकाल सूर्य गुटो तीन तक आशील मान बो आशी सन्धा हो गए मगर एसा और एसा टाओ एसा हजीसर भाषा बोला नबी सल्लाम जमाना नतून कथा सुनते हैं तईना नबीसल आजकल सूगार दस टाइम खे दे तक নবিস মাগরে আগে অথবা মাগরে একটা ছিল গাদা ওইটা হচ্ছে জোহর আগেও অধিকাংশ খাওয়া দাওয়া হয়তো দশটা থেকে নিয়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেলো এই সময় খাওয়া শেষ এই দুটো খাওয়া পাওয়া যাচ্ছে ফুতুর যেটা ব্রেকফাস্ট সাহবাহ পাওয়া যাচ্ছে না দুইবার নসিব হয়তো কোন রকম তাও না ভাত না রুটি ডেলি কিছু না থাকলে খিজুর সুফায়ন এইরকম জিন্দগি ছিল কিন্তু তাতে প্রাণ ছিল ওই জিন্দগি প্রাণ ছিল কা অন্তর কাঁপ তো করে কিন্তু এত খেয়ে দে আর মোটা সোটা হয়েও হ্যাঁ কার নাম খসবু মোসান্ন দা হচ্ছে বড় বড় গাছের কাণ্ড আমরা মুসলিম আজকাল বড় বড় গাছের কাণ্ডের মতো যে গাছের গাছে গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে আর গাছের কাণ্ড পড়ে আছে আর কি জানা আছে জানাচ্ছে ওই রকম অবস্থা ওয়ামা এশাউল আখেরা এই জন্য লেখক বলছেন এশাউল আখেরা মানে এশার সালাদ আর কি ফারা ফি হা নবীসাল্লাহ তাতে পড়তেন বি তিন সুরায় তিন ও পড়েছেন ছোট সুরা আর নির্ধারিত করেছিলেন এইরকম ধরনের সুরাগুলি তারেক বুরুচ এই ধরনের এক পৃষ্ঠার দেড় পৃষ্ঠার মধ্যে যেগুলো আছে এইগুলো পড়ো ও আনকার আর পাড়ার মদিনাই মসজিদের ইমাম ছিলেন মহাজ রাজি আল্লাহ তাল ঈশান নামাজ আসতেন আর পরে সুরে বাকারা শুরু করে দিতেন একদিন সুরা বাকারা শুরু করে দিয়েছেন ধৈর্য ধরতে ধরতে এক আর ধৈর্য দিতে পারেন সারাদিনের বাগানে মেহনতের কাজ করে এসছে আর শরীর চলে অবস্থা। নামাজ ছেড়ে দিয়ে আলাদা নামাজ পড়ে টানা যাবে না এইরকম কাজ করেছে মহাজমেন্ট আল্লাহ তালা সালাম ফেরার পর লোকেরা বলল যে এরকম একটা লোক আপনার এই নামাজ দেখে ও আলাদা নামাজ পড়ে টান দিয়েছে বাড়িতে মহাজবেন যাবার লাগে একটু স্বাভাবিক মানুষ এসব রাগ হয় বলছি মুনাফেক আছে হি মোনাফিক চরিত্রের লোক মোনাফিক আছে ও যখন শুনলে যে আমাকে মোনাফি করেছে ওরকে মোনাফিক সুরা ধরিয়ে দিয়েছে সারাদিন আমরা মেহনত পরিশ্রম করে আসি কৃষি কাজ করি খেজুর বাগানে মেহনত করতে হয় পরিশ্রম করতে হয় সুরা বাঁকা ঈশ্বর নামাজ ধরিয়ে দিয়েছে তাই আমি ও জামাজ ছেড়ে আল্লাহ নামাজ পড়ে চলে গেছে আমাকে মুনাফিক বলেছে সেই সময় নাকি ফেতনা সৃষ্টি করছো তুমি ফেতনা হবে বিবাদ জন্মাবে একটা লোক আজকে নামাজ জামাত ছেড়ে গেছে দু চার পাঁচটা দল বেড়ে যাবে কালকে এইরকম লম্বা নামাজ পড়বে জনসাধারণের জন্য কর এমন কাজ করবেন না যে জায়জ বলে আপনাকে ওইটা করতে হবে হ্যাঁ না সময় করতে হবে না দেখতে হবে যে এই অবস্থায় এইরকমটা করা কি ভালো হবে घुम यही रष्टर कारण हमारा मानुषार दिखा इंगित कर लम्बा हादिस रही घटनार क्षेत्र करीम सल्लम आपत्ति সৃষ্টি করো এহাদি সে বোারিত রয়েছে মুসলিমে রয়েছে মুসনাদ আহমদ রয়েছে সংেপ করে তারপরে গেলাগুলি পড়ো এই ধরনের সুরা বলে এক পৃষ্ঠ দেড় পৃষ্ঠ এই ধরনের যে সুরাগুলি আছে এই সুরাগুলি যুজে আমার মাঝামাঝিতে যে সুরাগুলি রয়েছে সুরাতুল ভাইয়া একটু বড় সুরা সুরা আলাদি এই সুরাগুলি কেন পড়ো না এগুলি পড়ো এই হাদিসটাকে নিয়েছে কারা যারা ঠোকর মেরে নামাজ পড়ে তারা লেখক বলছে যে ঠোকর মারনেওয়ালারা না কারায়ান করো মানে পাখি ঠোকর মারা পাখি খাটখ করে খাইরা হ্যাঁ দানা খেলে ঠাকঠাক ঠাকঠাক করে তো আজকাল যারা তাড়াহুড়ার নামাজ চাই তারা ওই পাখি ঠোকর মারার মতো একটা হাদিস রয়েছে এটা লেখক নিজের পক্ষ থেকে বলেননি কারো ঠাট্টা বিদ্রোপ করে নবী সালাম বলেছেন মোনাফেকদের নামাজ হচ্ছে না আসরে নামাজ যারা বিলম্ব করে পড়ে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই হাদিসটা আর এমনিও যারা তাড়াহড়া করে নামাজ তাদের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নাকারা চারটা ঠক ঠক করে ঠকর মারল হ্যাঁ চার রাখাত মানে চারটা ঠকর মারলো ঠিকই যারা আল্লাহর জি কে রাজগার করে না আসলে অধিকাংশ মানুষ আজকাল নামাজে সেই জন্যই কিছুই তো না নামাজের মধ্যে যখন কিছুই পেল না তখন ভাবলো আরে কিছুই তো পেলাম না তো নামাজ শেষ যখন হলো তখন এখন মোনাজাত করবে এখন কিছু পাওয়ার চেষ্টা করবে যখন পাওয়ার টাইম শেষ তখন কিছু পাওয়ার চেষ্টা করবে সন্নতি পেল না ফরোজ নামাজে পেলো না সন্নতি তরিকাতে পেল না বিদাত দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করে হচ্ছে সম্মিলিত মনাজাতের অবস্থা ফরোজ নামাজ শেষ হয়ে গেলে আল্লাহর সাথে চুপি সারে কথা বলা শেষ হয়ে যায় নবী করিমালাম সঈ হাদিস বখারিতে যে মুসল্লি যখন নামাজ পড়ে তখন কি করে আর আমাদের দেশে কি বলা হয় সালাম নাম তাহলে হাদিসের বিরোধীতে কত চিন্তা করেন কোনখানে আমাদের নামাজ আর কোনখানে রসুল নামাজ ইন্দাল মুসল্লি রাসল্লাহ মুসল্লি যখন সলাত আদায় করে ইউনাজি রব্বাহু बर सा मोन रबर चुपी सारे कथा चान्स आल्ला शेषदार मध्य एर मध्य चावर जैगा विशेष भाव आत्ता पड़ारे दरुद पड़ारे सालाम आगे खाना गुली चावर जैगा चाओं विश्वल्ला चाहते যখন সালাম ফিরা হয়ে গেল চুপি সারে কথা বলা শেষ হয়ে তখন এই বাক্যটা ধরে নিয়েছে কারা ঠোকর মারনেওয়ালারা ঠোকর মারা লোকগুলি যারা ঠোকর মেরে সলা তী করে তারা এই কালেমাটি নেছে কি কেউ যদি একটু নামাজ পড়ায় লম্বা করে লম্বাতে তেল করে কি ফেতনা সৃষ্টি করতে চান নাকি ফেতনা সৃষ্টি করতে চান আপনি নবীর হাদিস জানেন না আর নবীর হাদিস জানেন না যে নবী কি বলেছেন আপনাদের মতাম সাহেবদের সম্পর্কেই নবী বলেছেন দিলেও ফিট করে দিয়ে বুঝছেন না নামাজ যদি একটু লম্বা করি আজকাল তারা লম্বা করে দেন আর দেখে আর যেখানে যত শট তারা বি সেখানে তত বেশি ভিড় বাড়ছে জায়গা পাওয়া যায় না আমাদের এই মহল্লাহ কথা বলছে দেশের তো না যেই তারাবি পড়া হয় যে বলে কিছুই বুঝে না আর যারা শোনে তারা তো কিছুই শুনতে পায় না যে কি পড়া হচ্ছে না হচ্ছে এখানে তেলাওয়াত শোনালেও যেহেতু তিনটি আয়াত দিয়ে রহমান আল্লান খালা খালিন আল্লাহ আকবর আর যত ট্যাক্সিওয়ালা মাসা আল্লাহ ট্যাক্সিওয়ালা মাসা আল্লাহ ট্যাক্সিওয়ালা ছাড়া শুধু তাদেরকে দোষ দেবো ট্যাক্সিওয়ালা ছাড়াও দেখি আল্লাহ এত তাড়াহা মানুষের প্রয়োজনটা কি যদি এরকমই আপনার তাড়া আছে তো নামাজ সারা রাত পড়া যে বাড়িতে একটু লম্বা করে পড়িয়ে বলছেন লেখকর মেরে করে তারা নবীর এই কথাটা নিয়েছে আগে কি করেছেন পরে কি করেছেন বাকির খোঁজ খবর নেই বাকির খোঁজ খবর নাই নবী করিম সালামের নামাজ কত লম্বা লমাজ চিন্তা করেন মােরেবেরেব সময়টা কত শর্ট শর্ট মানে শেষ সময় কখন এ জাগা আবার সাফাক পশ্চিম আকাশে যে লাল আভা আছে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়ে যাবে এই লাল আভা যদি আকাশ ता लाल आभा गायब होते चले कम पख घंटारा नहीं आधा घंटा पर यह सार टाइम कखो ना अंधकार एक हिंदी अंधकार आसने टाइम हो गए क्या जत पश्चिम आकाश ट लाल थक लाली भाव थको तत्न पर्यत मगरेबे नाम शेष रक्त মাগরেবে নামাজ এই ঠিক না যে আজানের সাথে সাথে এ কামড় দেওয়ার পাবে না যদি থাকে নামতে পাবে আগে শুরু আর উজুতে থাকলে জামাত পাবে না আমাদের দেশের নামাজ এইরকমই মা নামাজে উজু করার আর যাতে করে বাথরুমে গিয়ে পেশাবটা সব করে এসে জামাতটা পাই এতটুকু টাইম দিতে হবে কমের পক্ষে মাগরেবেও দশ মিনিট টাইম দেওয়া উচিত মাঘরেবে দশ মিনিট টাইম দেওয়া উচিত আলহামদুলিল্লাহ এই সৈন্যত সৌদি আরবে আমল মজুদ আছে এখন পর্যন্ত রমজানের নয় এমনি দিনে আর রমজান ক্যাম্পের কাছে দেখবেন বিশ মিনিট পরে শুরু হয় জামাত শুরু হয় যাতে করে ইফতার করে উজু কারণের উজু করে জামাতটা পাই ইফতার করলো রোজা রাখলো আর জামাতটাই যদি নামাজ না পাই মসজিদ এসে তাহলে কত বেচারা নাকি থেকে মাহরুম হইল নেকি থেকে মাহরুম করলেন আপনি আমাদের খিজুর গিয়ে পানি খেয়ে দৌড় দিতে হবে আগে পরে কিছু দেখল না শুধু এতটুকু নিল অথচ নবী সালামের তেলা কি ছিল ওটা দেখতে হবে যে লম্বাও ছিল বিশ্বাস নামাজ কি করতেন ফাঁকানুম আল কোন কখনো কখনো প্রথম রাখাতে সুরায় জুমা পড়তেন দ্বিতীয় সুরায় মনাফেক তম পাড়ার সুরা এগুলো আর দুই রুকু করে দুই পৃষ্ঠা করেছে মোটামুটি আর কখনো কখনো সুরায় সাবসারে খেলা আলা আর গাছিয়া পাশাপাশি দুই সুরা এই সুরাগুলি পড়তেন এতে বোঝা গেল যে প্রথম রাখাতে তেলাও যদি পরিমাণে কম হয় তাতে কোনো দোষ নেই এখানে অনেকে আপত্তি তুলো প্রথম রাখাতে যদি একটু সংক্ষেপ করে দেয় দ্বিতীয় রাখতে একটু লম্বা করে দেয় তাহলে এটুকু প্রাপত্ত না সব সময় না তো অধিকাংশ সময় এরকম করবে না অধিকাংশ সময়সন্নত হচ্ছে প্রথম রাখটা একটু লম্বা করেন নবী जोहरे प्रथम रखा एक द्वित रखा तुलना क्यों जातेमो नामजे प्रथम राखाते पे जाए बहिरी जरा आजू बाड़ी थे बैरिए प्रथम रखा तेल लम्बा हिल प्रथम रखा पेये गई ও আহ তোর ঈদে ঈদ উল ফুল আজহা কামর সুরে কামার পড়তেন কামেলা পুরো আজকালকার মত নয় যে দুই রুকু এক রুকু পড়ে নিলেন বাস না অত কখনো কখনো মর্বিক আল গাছ সুরেশাবা পড়তেন তাহলে ঈদ এদুল ফিতর ঈদ উল আজহায় কি করতেন হয় কাফ আর সুরাই কামার পুরোটা পড়তেন দুইটা খাতে আর না হলে সুরে সব্বিশ এই দ্বিতীয় সৈন্য আজকাল আমল আছে ঈদের দিনে দেখা যায় যে ঈদের নামাজে দেখা যায় কিন্তু ওর উপর আমল নেই আরোলাফা এই জন্য খোলাফায় রাশেদিনগণ এটাকে নিয়েছেন আমল কা উমার উসমান আলী তারা আমল করেছেন ফাকারা বাকর সুরাতা হাতিব ইসলাম এখন ঈদের কথা শুধু না সবগুলি নামাজের কথা বলছেন এখন ফজরের কথা নবী নামাজ ক্ষেত্রেইভাবে নবী সাল্লাম পড়েছেন ওইভাবে সাহাবেরা পড়ার চেষ্টা করতেন লম্বা করেছেন খোলা ফেরা সেদিন লম্বা করতেন মাঝে মাঝে মধ্যম পড়েছেন মধ্যম পড়তেন ছোটও পড়েছেন কখনো তারা ছোটও করতেন একটি উদাহরণ এখানে পেশ করছেন এর যে আকার সিদ্ধি আহ একবার জাতি করে মুসলিম সমাজ জানে যে এইটাও নবী সালামের সন্ন্যত লম্বা তিলাওয়ার ফজর নামাজে সুরে বাকারা পুরো সুরে বাকার কতটা রয়েছে দুইশো ছিয়াশি আয়াত কয় পারা আর দ্বিতীয় রাগাতে সুরা নাহাল দুটো সুরা বড় সুরা হ্যাঁ সুরা ইউসুফ পড়তো কমপক্ষে বিশ মিনিট পনেরো মিনিট হবে না মনে হয় বিশ পঁচিশ মিনিট লেগে যাবে সুরা নাহাল দশ মিনিট লাগবে ও হুদ সুরা হুদ পড়তেন ইসরা আলোচনা হইল পড়তেন তো আর একদিকে হৃদায়ত রয়েছে দিক নির্দেশনা মানসাল কেউ যদি লোকজনের এমামত করে তো কি করে হালকা পড়ে এইদিকে নবী বলছেন দেখো করলে হালকা পড়বে আর ওইদিকে কেমন কথা হইলো আজকালকার মানুষ হয়ে গেছে সুবিধাবাদী সুবিধাবাদীদের প্রবৃত্তির অনুসরণে ছোট করলে চলবে না নবী সাল্লামের সন্ন্যতকে সামনে রেখে ছোট করতাম বলছেন ওম্মাউল পক্ষান্তরে নবী সালামের এই হাদিস নাস। তোমাদের যে কেউ মানুষের এই ভাষাতে হাদিস রয়েছে আর যে ভাষায় বললাম লোকজনের তো যেন হালকা নামাজ পড়ে এই হাদিসটি রয়েছে মহাত্মা মালিক মুসনাদ আহমদে আর বোখারি মুসলিম রয়েছে যে এমামতি করলে কি করবে হালকা পড়ার চেষ্টা করিও হালকা মানে আজকালকার দেশি হালকা না দেশি হালকা মানে কি বাংলাদেশ শুধু বলছি না মানে বর্তমান যুগের সৌদি আরবের হালকা হ্যাঁ ভারত বাংলাদেশের তখনকার যুগ দেখে কেমন নামাজ হইতো ওই তুলনে হালকা করার চেষ্টা করেন ওই রকমের কাছাকাছি হালকা এলাহ সাল্লা হালকা যে করতে বলা হয়েছে এটা তুলনামোগুলক বলা হয়েছে बड़ो करा पीछे ख्याल रखे अने के प्रयोजन प्रयोजन होते क्यों सफरे सूत्र हल्का नाम हालका टाइम कैमन तुलना मूल हालका कमन मूलक এই ক্ষেত্রে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে কোন দিকে এখন ধরেন দুই তিন পৃষ্ঠার একটা সুরা আসরের হ্যাঁ আর একটা হচ্ছে যে এক পৃষ্ঠারটা পড়ে না আর এমন নাই যে না হালকা মানে তার আমলের কাছি যেন হয় লা প্রবৃত্তির অনুসরণ করে না মোক্তিদের চাহিদা আর মনের কামনা বাসনা পূরণ করার উদ্দেশ্য নয় মুক্তা সবাই চাইছে তরিকা নাই সবসময় নবীর সাল্লাহ লম্বা ছিল সুতরাং লম্বা নামাজ পড়ি অত লম্বা না পড়লে একটু একটু ওই দিক থেকে আসে আর এই দিক দিয়ে তোমরা একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করো ওয়াহাদিহু প্রতিষ্ঠিত ছিলেন সর্বদা পালন করেছেন তেলাওতের ক্ষেত্রে নামাজের মধ্যে সেটাই হচ্ছে বিচারক সেটা হচ্ছে সিদ্ধান্ত সেদিকে ফিরে যাবে প্রত্যেকটি ক্ষেত্রে ফি করলে মা যে কোনো ক্ষেত্রে আল্লাহাকে সাদ করছেন তোমরা যদি কোন ব্যাপারে মতানৈক্য করো মত বিরোধ হয় ছোট করে নামাজ পড়ান একটু সংক্ষেপ করেন বলছে আমি লম্বা করব। কোথায় ফিরে যেতে হবে কি গণতন্ত্র এমামে একাই আর মোক্তা দিত অনেক হ্যাঁ সুতরাং মেজরিটি নাকি না মেজরিটি গ্রান্টেড নয় গণতন্ত্রিটি গ্রান্টেড আমাদের কাছে মেজরিটি গ্রান্টেড না আখতার অধিকাংশ লোক পাপি থাকবে চাইবে না সন্ন্যত চাইবে এই তাড়াতাড়ি নাম গল্প করবো টিভি কাছে কেমন ছিল নবীমের বিশেষ কোন নামাজে নির্ধারিত করতেন না কোন সুরাজে জোহরে এই সুরাগুলি পড়বই আসরে সুরাগুলি পড়বই না একমাত্র জুমা আর ঈদে তাহলে কি পড়েছেন সোরায় কামার আর না হলে সোরায় আলা আর সোর জুমা আর ঈদে আর জুমার দিন ফজর নামাজে অধিকাংশ সময় সবসময় সোরায় সাজদা এবং দাহার আর বাকি অন্য কোন নামাজ এমনকি ফৌজের এরকম করতেন না যে নির্ধারিত সুরা আছে সেই সুরা ছাড়া পড়বেন শুরু থেকে শেষ থেকে বা মাঝখান থেকে এরকম না যেমন আজকালকে অধিকাংশ অথবা আমি সাহা হ্যাঁ মাঝখান থেকে একটু পড়ে নিলাম শেষ থেকে একটু পড়ে নিলাম এর কখনো সন্ন্যত না কখনো এইভাবে পড়েননি কিভাবে পড়েছেন তাহলে ওকানা মিনহাদ সুরা নবীশাহ আদর্শ ছিল সুরা পড়া গোটা সুরা পড়তেন রুবা মা কার কখনো কখনো এক সুরা ভাগ করে বড় সুরা হইলে সুরার শেষ থেকে কিছু পড়া বা সুরার মাঝখান থেকে কিছু পড়া ফালাম ইহুফাজ আনহো নবী সাল সাল্লাম থেকে এটা সুরক্ষিত নাই কখনো দেখা যায়নি নবী সাল্লাই সাল্লামকে এইরকম সুরায় ফিল আর সুরা দুটো এক রাখাতে চলবে না চলবে না চলবে নবী সালাম একবার করতে নিতে একটি সুরা কে দুই রাখাতে পড়া দুই রাখাতে একই সুরা পড়া যেমন একটু আগে সুরা এজাজাম প্রথম রাখাতে পড়েছেন দ্বিতীয় রাখাতে পড়েছেন এটা করা চলবে না চলবে না দুই রাকাতে একসাথে একটি সুরা পড়া মানে দুই রাকাত পাশাপাশি আর একটি পড়া। ফাল্লামা কান খুব কমই নবীলাম করতেন খুব কম করেছেন এক দুবার মাঝে মধ্যে করেছেন ও কানা ইতীল রকাতাম দ্বিতীয় প্রথম রাখাত কখনো কখনো নবী সাল্লিয়াম প্রথম রাখাত এত দীর্ঘ করতেন লম্বা করতেন এমনকি তিনি কোন মানুষের পায়ের আওয়াজ আর শুনতেন না কি অর্থ হইল লোকজন জামাত ধরার জন্য আগ্রহী আজকালকার লোকের মত না যে অসুবিধা নেই পহিলা জামাত না পেলাম দ্বিতীয় তৃতীয় শুরু করে দিলাম এইরকম নয় সবাই জামাত ধরার জন্য আগ্রহী হয়ে আসত কিন্তু হয়তো উজু করতে অথবাজে যে কোনো প্রয়োজনে একটু দেরি হয়ে গেছে তো যাচ্ছে জামাত শুরু হয়ে গেছে প্রথম রাখাত এত লম্বা করতেন যে লোকজন আসতে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে একেবারে এখন স্তম্ধ আর কোনো আওয়াজ নেই পায়ের আওয়াজ নেই মানে আর কেউ আসে না এলাকার মদিনার যারা আসার সবাই চলে আসছে প্রথম রাখাতে প্রথম রাখা এসে জমাতে লেগেছে আর কোনো নবী করিম সাল্লা সাল্লাম প্রথম রাখাতকে এই ছিল নবী করিম সাল্লা সাল্লামের তেলাওয়ের তারিখা ফজর থেকে শুরু করে জোহর আসর মাগরে এশা জানলেন জমা জানলেন ঈদ জানলেন হ্যাঁ আল্লাপাকুলাল নবী করিমাল্লা সন্ন্যত মোতাবিক আমাদের চলার তৌফিক দান করেন নবী করিম ইসাল্লা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সন্ন্যত জানার অন্তর থেকে মেনে নেওয়ার এবং কাজে পরিণত করার আমল করার আল্লাপাক যেন তৌফিক দান করেন নবী সাল্লামের সন্ন্যতের সাথে আমাদের অন্তরে যেন মহাবুৎ আল্লাহাক আল্লাহ ফাকরুল আলম জনী করিমাল্লাইসাল্লামের সাফাত আমাদেরকে দান করেন হাউজ কৌসালের পানি দান করেন আল্লাহ ফাকরুল আলম আমাদের সাথে আলমসালী আলহামদুলিল্লাহ রবী আলমের আমার কোরআন থেকে যা সহজ হয় পাঠ করোন সুরা সহজ হয় পাঠ করবেন